সুনরে মমিনে ভাই শুনো সবাই বাঙালি নারীর কিছু স্বভাবে জানাই সুনরে মমিনে ভাই শুনো সবাই বাঙালি নারীর কিছু স্বভাবে জানাই জোয়ার উঠেছে তাদের সখের মেলায় মেলায়। দেশ পাখির জামাই দেশায়াজি ধং সহন পাখির জামাই দেশি ধং সহন পাখির জামায়। দেশ জামা। দোকানে শুধু পাখির মুখে পাখির বে হায়ার যে নতুন ডিজাইন বে হায়ার যে নতুন ডিজাইন বেশ জি ধীর জামায় দেশ ধন পাখির জামায় দেশায়াজি ধ্বংসা খির জামাই দেশায়ংসা খির জামাই জমানে জিনের বড়া পিঠ জমানে তা ভীষণ মজা ইফটি দিনের লাগি বড়ই সোজা বেসরম নারী রেটা দারুন মানাই বেসরম নারী রেটা দারুন মানায় দেশায়াজি ধ্বংস লোপা খির জামাই দেশটায় জিধংশ হল পাখির জামায় দেশটায় জিধংশ হল পাখির জামায় দেশটায় জিধংশ হল পাখির জামায় পাখির জামা কিনে না যদি শুনো দেব গলায় দড়ি পাখির জামা কিনে না যদি শুনো দেব গলায় দড়ি এজমার তরে কত জীবন হারায় এজমার তরে কত জীবন হারায়ং সহ পাখির জামায় বেশ কাজ ধং সহলো পাখির জামায় দেশ কয়াজ ধং সহল পাখির জামায় বেশ কাজ ধং সহলো পাখির জামায়